মৌলানা সাহেব বলছেন তাহলে কি উনি এরকম একটি সম্মান নেওয়ার ক্ষমতা রাখেন না মানে মহান সত্তা সেই ভগবান এই সম্মানটা করে নিতে পারে না আপনার প্রয়োজন হয় যতক্ষণ আমার দম ধরা হয় কিনা হয় যতক্ষণ পর্যন্ত আমাদের আমলের কোনো দাম হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কিনা করা হয় কোন অশিরা মাধ্যম ঘোরা হয় আর এই মাধ্যম ঘোরার জন্য দরকার আছে কিছু পীর বাবা এবং কিছু আলে মোলা মানে ভাই কেন মাধ্যম ধরার দরকার আছে বলছে আমরা নবণ্য বাঁধা আমাদের আমরা অনেক বাবাকে বসি না করে যাচ্ছি বলতো পার্থক্যটি কোথায় মনে রাখবেন আল্লাহ তারপক্ষ এবং সমতুল্য কিছু হতে পারে না চুরাই আল্লাহ বলছেন আল্লাহ উস্তামাত লম্বিয়ারি গোলামিউলাত গোলামী উল্লাহ উপরণ্ডা হাত তার মতো কোন কিছু নয় নেই তার সমতুল্য কোন কিছু নেই অন্য আয়াতে আল্লাহ তারা আরো ভালোভাবে ডেকলেয়ার দিচ্ছেন তিনি সর্বস্টা তিনি সর্বদসষ্টা তাই ভহান আল্লাহ তারাকে কখনো কোনো মানুষের সঙ্গে তুলনা করবেন না কোনো জীবের সঙ্গে তুলনা করবেন না আল্লাহ তারা মানুষের মতো আল্লাহ তারা মানুষের মতো দুর্বল না মানুষ আজ এখানে দাঁড়িয়ে আছি যতক্ষণ পর্যন্ত চোখের হারতা আছে আসে কতদূর দেখতে পাচ্ছি তারপরে কি হচ্ছে আমরা দেখতে পাই না কিন্তু মহান আল্লাহ তারা অন্ধকার রাত্রে সকল সমুদ্রের অন্ধকারে একটি পাথরে যদি কোনো একটা পিপিলিকাও নড়াচোড়া করে মহান আল্লাহ তারা সেই সমুদ্রের সেই তরদেশ থেকে সেই পিপিলিকার নড়াচোড়া করার শব্দটিও আল্লাহ আলী শুনে নেন মানুষের ক্ষমতা। আল্লাহ সাহেব ক্ষমতা যাওয়ার জন্য মুসলিম পরিবেশ নেতাবুল আদবে একটি হার পুষ্টি বর্ণিত হয়েছে হারি পুষ্টি শুনে তৃণমূল মোহাম্মদ মুস্তফা সাল্লিশাল্লাহ বলছেন যতগুলো মানুষ পৃথিবীতে এসেছিল যতগুলো আসো ভবিষ্যতে যতগুলো আসবে সবাই যদি তোমরা আমার তাহলে আমার কখনো কষ্ট কারো সামান্যতম ক্ষতি করতে পারবে না পারব জালসা যতগুলো আছেন পৃথিবীর যতগুলো মানুষ আমরা আছি প্রেসিডেন্ট থেকে একজন ভিকারী পর্যন্ত যদি আল্লাহ তার সেরকম যদি তোমাদের পূর্বাপুর সমস্ত লোক আমার কোন লাভ করতে চায় সন্তাতে তাহলে তোমরা কখনোই আমার কোন লাভ করে দিতে পারবে না যত বছর আপনি বাদত করুন না কোনো আল্লাহ তালার বরস্পতি কিছু বেশি হবে হবে না আল্লাহ তালা আবার স্পষ্ট করছেন হে আমার বান্দারা তোমাদের পূর্বাবর সবাই যদি যদি কোনো এক সময় জানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর যদি সবাই কিছু আমার কাছে চায় তাদের মনে চা কিছু আছে তাদের যাওয়ার কিছু আশা এবং আকাঙ্ক্ষা আছে যদি আমার কাছে চায় কোনো মানুষ একশোটি গাড়ি চাচ্ছে কোন মানুষ একশোটি দেশ চাচ্ছে কোন মানুষ একশোটি সন্তান চাচ্ছে কোনো মানুষ হাজারো পনেরো কোটি কোটি টাকা যাচ্ছে কোনো মানুষ কোটি কোটি টাকা বলছেন তারা সবাই যদি আমার কাছে এক ময়দানে দাঁড়িয়ে আমার কাছে যায় আর মানুষের মন যাওয়া যদি আমি এক এক করে সব কিছু তাদেরকে দিয়ে দিন তাহলে আমার ভাণ্ডার থেকে কিছুই কম হবে না কিন্তু অদরি সমুদ্রে এক থেকে শেষ হবে ক্ষমতা যেদিন তারিখটা হবে ঘর দেওয়ার সেদিন পৃথিবীর সমস্ত কই কারিগ্রমিক ওই ঘরের সম্মুখে আসে দুম করে উড়িয়ে নিয়ে যাবে কোন কলকারখানা সেদিন কোনো কাজই চলবে না মনে কিছু কমে মানুষ প্রশ্ন করে দিতে পারে সেই মহার আল্লাহ এবং ইস্কুর কেন মানুষকে আর ব্যবসারাকে পশু পাখিকে এত কেন কষ্ট দিচ্ছে আমরা কোথায় আল্লাহ তালাকে কষ্ট দিচ্ছি যদি তার মোকাবেলায় তিনি শাস্তি দিতেন তাহলে একটাকে পৃথিবীতে থাকতে হবে তার আমাদের আমাদেরকে কিছুই শাস্তি দেওয়া হচ্ছে না তবে একথা আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করেছেন যে তোমাদের মধ্যে আর এই শাস্তি কখনোই ব্যাপক ভাইরাস সাধারণ হয় মানুষকে একটু সজাগ করার জন্য মানুষকে একটু আল্লাহ তালাকে স্মরণ করার জন্য যে আল্লাহ তালা এই পৃথিবীর পরিচালক নিয়ন্ত্রক শাসক সারা বিশ্বে তিনি সেই মহান আল্লাহ তার কি ক্ষমতা আছে সেই ক্ষমতার দিয়ে আল্লাহ তারা মানুষকে দেখাতে চান পৃথিবীতে একটা বিরাট সমস্যা চলেছে যে সমস্যাটার ইংলিশ নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকের ঘ গুরুম হয়ে গেছে আজ বিশ্বে আল্লাহ তারা যেখানে যা দিয়েছেন সেটাই হচ্ছে নেচুরাল সেটাই হচ্ছে প্রকৃতিগত যেখানে মানুষকে বসবাসের দরকার সেখানে মানুষ বসবাস করছে যেখানে গাছপালার দরকার সেখানে বেশি বেশি ভাবে গাছপালা আছে যেখানে নদীর নদী সমুদ্রের দরকার সেখানে নদীর সমুদ্র আছে যেখানে পাহাড় পর্বতের দরকার সেখানে আল্লাহ তালা পাহাড় পর্বত দিয়েছেন যেখানে যত স্পিডে বাতাসের দরকার সেখানে আল্লাহ তালা অত স্পিডে বাতাস দিচ্ছেন যেখানে যতখানি অক্সিজেনের দরকার সেখানে অতখানি অক্সিজেন দেওয়া হচ্ছে যেখানে বফের দরকার সেখানে আল্লাহ তালা বরফ করে রেখে সেই কার্বনটার গাছ তারা ষড়ারন্ত্রহণ করে থাকে সায়েন্সার সায়েন্স যারা করেন যারা সরাসরি চ্যাপ্টার করেন তার অবশ্যই বিষয়টি ভালো করে বুঝেন এখন এই সময়ে যতগুলো ফ্যাক্টরি এবং কতগুলো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে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 মালদ্বীপের মতো একটা দেশ সমুদ্রে চলে যাবে আরো হয়েছিল দেশ পৃথিবীর কোন দেশে চলে যাবে মানুষ কোথায় বসবাস করবে দুঃখ পাওয়া যাবে আমি যে কথা বলছিলাম এটাই হচ্ছে মহানা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 সেই মহার আল্লাহ তারাকে চিন্তা শিখতে হবে সেই মহার আল্লাহ তারা দাস্ত এবং করতে হবে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী পৃথিবীর সবশেষ নদী সেই নবীকে আল্লাহ তারা যখন পুরাণে সম্বোধন করছেন তখন বলছেন আমার বাল্লা পড়াশোনা করেন না وقال الله ان محمدا عبدو هو رسول وقال الله ان ما تقصدتي ان الله محمدا محمد হচ্ছে عبدو হু তার বান্দা তার ভাগ এবং তার রাসূল যখন আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে তার জীবনের একটা বিয়াজ বিয়াজ আকিশ বিয়াজ অনুভব রদিয়াত সময় নবী মুহাম্মদ মুস্তাফা भाषा जाराश बार्लाद पवित्रता बंदना करी से महान पवित्र जीतारे नैश भ्रमण कर ज आल्ला दासत स्वीकार करते दासत मानते जिन खुबी तो स्वीकार करते আর একটু বিশেষ বিষয় হয় যে মানুষকে আপনি কোথায় পত্রে যাবেন আজ আমাদের সমাজে আমাদের পরিবেশ পরিবারে আমাদের পরিবেশে এমন মুসলিম ভাইয়েরা আছেন যারা এখনো অবিশ্বাস করেন যে আল্লাহ তালা আসলে গিয়ে আছেন না মানুষের শোনা শোনায় শুনে যাচ্ছেন যে বিশ্বাস থাকবে না নেই এসব দেহ আছে নেই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 তোর আল্লাহ আছে কি এই বেদুইন কোনো কথা না বলে তার পাশে পড়ে থাকা গোবরের একটা টুকরো মুটের মন মু এই যে উঠের গোবরটা দেখছ এটাই দেয় যে উঠ আছে যদি উঠ না থাকত তাহলে উটের গোবর কখনো হতো না তাই এই সারা বিশ্বে যতগুলো মানুষ আছে সারা বিশ্বে আল্লাহ তারা আকাশ এবং জমিদের মধ্যে চাটি রেখেছেন পাহাড় পর্বত থেকে নিয়ে নদী নালা থেকে নিয়ে সমস্ত জীবজন্তু এ সমস্ত কিছু প্রমাণ করে যে অবশ্যই মহান তাহতারা আসেন যদি তিনি না থাকতেন তাহলে ওরা কখনোই এই পৃথিবীতে আসতো না এই পৃথিবীটা কখনোই আবিষ্কার হতো না বাড়ির আপনার একটা সামান্য থেকে সামান্য জিনিস যখন কোনো বিনার কারণে হতে পারে না একটা খোর ফুটার যদি এক জায়গা থেকে অন্য জায়গায় বিনার কারণে না যেতে পারে তাহলে সাহা পৃথিবীর এই সমস্ত কিছু এমপিএমপি হয়ে গেছে আপনি কিভাবে বিশ্বাস করেন আশ্চর্য হতে হবে যতগুলো মানুষ এখানে উপস্থিত আছেন যদি সবাইকে লাইনে না করানো হয় আর বলা হয় যে কারো চেহারা কারোর সাথে মিল আছে খুঁজে বের করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এই মানুষটার মিল তার সাথে আছে কোনো কারিগর পারবে আইন এবং যত করেই আবিষ্কারক হোক না কেন মন্দির হোক কোন কোনো সে একশোটা মানুষের চেহারা আলাদা আলাদা করে তৈরি করে দিতে পারবে এই টেমা থেকে আছে যার মধ্যে করেছেন তার জীবন দিয়েছেন তার পৃথিবীতে বসবাস করার জন্য জীবিকা খাওয়া দাওয়া আহারের ব্যবস্থা করেছেন সেই মহারাজ্লাস তারা নিবাদত করতে হবে না তার দাস্ত তার গণামী আমাদের স্বীকার করতে হবে না সারা বিশ্বের ঐতিহাসিকা যে পৃথিবীর এতগুলো মানুষ কোন চেহারা কারোর সাথে মিল হয় না তারপরে একটা আরো নিশ্চয় করতে তার যে মানুষের যে পুরো অঙ্গলটা আছে এই বুড়ো আঙুলের যে দাঁত আছে সেই দাঁত পৃথিবীর কোনো মানুষের কারোর সাথে মিল হয় না কে আবিষ্কার করেছিল কি এমনি এমনি হয়েছিল সেই মহান আল্লাহ তারাকে চিন্তা শিখতে হবে না সেই মহার আল্লাহ তারা বুঝতে শিখতে হবে না তার দাসত্ব তার ইবাদত্ব আমাদের করতে হবে না এরকম মানসিকতা নিয়ে যদি বেঁচে থাকি তাহলে মনে রাখবেন যে আমাদের এই মুসলমান হওয়া আর না হওয়া আর পৃথিবীতে মানুষ এবং অমানুষ হওয়া দুধের মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ তারপর তিনি এই কারণে সমস্ত মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে ঘোষণা করেছেন কিন্তু এর কারণে যে তারা যেন শুধুমাত্র আল্লাহ তালার ইবাদন করে ইবাদত কি ইবাদত কি ইবাদতকে আমরা বাংলায় উপাসনা বলতে পারি পূজা পাঠ বলতে পারি আর আপনার ভালো কাজে হোক আর আপনার অন্য কোন কাজ হোক যেটাকে আল্লাহ তালা ভালোবাসেন সেটাই হচ্ছে ইবাদত এরকম সমস্ত ইবাদত একমাত্র মহান আল্লাহ তালার জন্য হবে অন্য ছাড়া আল্লাহ ছাড়া অন্যের জন্য হবে না মনে রাখবেন পৃথিবীতে যত সমস্ত নবী এবং রাফুল প্রেরিত হয়েছেন তারা প্রথমে এসে এই কথা কাউকে বলেননি যে ভাইরাস নম্বর আগে প্রথমে আল্লাহকে বিশ্বাস করো তারপরে আল্লাহর নিবাদন শুরু করো আল্লাহর পথ বিশ্বাস মানুষের একটি নেতা মানুষের একটি সমাজ আরেকটি ছোট্ট বাচ্চাকে তিনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন যে বলতো আল্লাহ কোথায় আছে সেও বলবে আল্লাহ তারা উপরে আছে আপনি আরও বার বলেন আমাদের দেশের অসলিমরা তারাও যখন নিজের পরিচয় বলেন ভাই কেমন আস তখনও বিশ্বাসের নেতার চিত্র এই নেতার এই প্রকৃতি মানুষের মধ্যে আছে যে আন্না তারা আছে কিন্তু নবী এবং রসলেরা লাখ নবী পৃথিবীতে যারা এসেছেন তারা এই কথাটি বোঝানোর জন্য এসেছিলেন। যে হে আমার পান তারা हे हमार उन्मेरा तुम्हारा एकम्रल्ला इबादत करो नू हर साल भूत हर साल हर सामान जो आखिर कुरान भाषा दे मार्मेरा कौ हे हमारे तुम्हारा एकम्रल्ला इबादत करो अल्ला कारो इबादत करो ना কারো উপাসনা করো না তৃণমূল মোহাম্মদ শেষ নবী হিসাবে যখন পৃথিবীরা আসেন সেই সময় তিনি একটি ধাওয়া নিয়ে আসছেন হে ভালো আল্লাহ তো কোনো উপাস্য নেই অর্থাৎ আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না এই কথাটি বলার জন্যই এই বিষয়টি বোঝানোর জন্যই পৃথিবীর স্কুল থেকে নিয়ে সেবী তিনবী মোহাম্মদা সাল্লিউল বোঝাতে আসলেন যারা এই কথা স্বীকার করলো তারা মুসলিম এবং নবীন হিসাবে স্বীকৃতি পেলো আর যারা বিশ্বাস করলো না তারা মুসলিম হিসাবে স্বীকৃতি পেল না তাদের সঙ্গে তিনবী মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী সাল্লামের দ্বন্দ্ব এমন এমনকি নবী মোহাম্মদা সাল্ল নিজের মাতৃভূমি সমুন্নত করার জন্যই আল্লাহ তালার জন্য আমল না পড়ে আল্লাহ তালাকে স্বীকার করার পর আল্লাহ তালার জন্য স্বাগত না করে সেই কলেমা পড়ার কোন লাভ নেই উদাহরণ आदेश कर सकाल आठटा दी नहीं सन्दा छा पिटी का जो मानुष का क्षा ना कर दे कर्मचार মালিক কি তুমি আমার সব কিছু কিন্তু তোমার ডিউটি আমি করব না যদি এরকম বলে মালিক তাকে তাকে বেতন দিবে পৃথিবীর কোন বিচক্ষণ মানুষ বলবে যে তাকে বেতন দিবে আজ এরকম মাস্টার সরকারের চাকরি পাওয়ার পর যখন তার ওই অ্যাপয়েন্টমেন্টের এতে সাইন করে দেয় যে আমি চাকরি করবো আর এলো কা থেকে এলোটা বাস্তা করাবো এসব কিছু সরকারের অফিসে যদি হাজির হয়ে যায় তারপরে সে যদি স্কুলে এক্সট্রেন্স থাকতে শুরু করে তাহলে আগে সরকার বেতন দিতে থাকবে আর তার সব কথা মেনে এটা তো মানুষেরা বুঝিয়েছে ार्ज नहीं एक बार बार बोलार पर जो हमारा आल्लाह इजाजत करा आल्लाह क्ष करना और मने मने भावे हमें जान्न पे निब इटा केमन इमन कर মালিকের আকারে কাজ করলে আপনাকে বেতন দিবে না চাকরি দিবে না আল্লাহকে আপনি আল্লাহ বলে স্বীকার করবেন আর আমন করবেন না জান্মাত পেয়ে নিবেন এই ধারণা আজকের না এই ধারণা খুব গীন শত হিজড়িতে একটি দল আবিষ্কার হয়েছিল মুসলিমদের মধ্যে থেকেই যার নাম ছিল জাহামিয়া সম্প্রদায় নাম ছিল এই মুর্জিয়া সম্প্রদায় যে আমরা আল্লাহ তালার কাছে রাজা করব আল্লাহ তালার কাছে আশা করব যে তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আমল করার দরকার নেই ওই মুর্জিয়া সম্প্রদায় পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে কিন্তু তার সন্তানেরা পৃথিবীতে এখনো আছে এখন মনে করে আমাদের অনেকেই যে আমাকে আমল করব না আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে উপায় নেই তাই এরকম হয় না পৃথিবীর কোনো আইনও এরকম হয় না আর শেষের আইনও এরকম হয় না আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি এতটুকু আলোচনার সময় ছিল আলোচনা বেশি শোনা যতখানি প্রয়োজন না তাতে বেশি মেনে নেওয়াটা হচ্ছে প্রয়োজনীয় আমি আল্লাহ তালার কাছে এই মুহূর্তে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সেই মহান আল্লাহ তালাকে জানার একমাত্র তারই ইবাদত করার প্রস্তির দান করেন তিনি ব্যক্তি কোন কিছুর বিন্দু মাত্রাম গ্রহণ করেছিলেন একজন মুসলিম মানুষের সঠিক পরিচয় হচ্ছে ইসলাম শব্দটির ওর সঠিক অর্থি হচ্ছে যারা একটা আর কি করেন ইসলাম শব্দটি একটি মাস্টার মানে হচ্ছে নত স্বীকার করা সমস্ত বিধি বিধানে নিজেকে সরে দেয় নিজের কোন রকম বিবেক খাটে না নিজের কোন রকম চুক্তি খাটে না যদি সেটা ইসলামের বিষয় না হয় যদি সেটা দুনিয়ার বিষয় হয় সে যতখানি বিবেকেন কিন্তু ইসলামের সাথে জড়িত হবে ইবাদতের সাথে জড়িত হবে তখন মাথাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিহারের সামনে নত করতে হবে এটাই হলো প্রকৃত মুসলমান এখানে কোন মুরলি এবং দালালি হয় আল্লাপে নামী মোহাম্মদা সাল্লামের পুন্দে যেদিন নামী মোহাম্মদ মুস্তফা আসল আল্লাসের উপর আকাশ থেকে উড়িয়ে এসেছিল মক্কা মানুষের আদোষ পান করত আর যখন মদকে সে রূপে হারাম করা হল কৃণকি হর্বর মুস্তফা সাল্লু সাল্লাম একজন সাহাবিকে একজন সাহাবিকে মোদিনার গলিতে পাঠিয়েছিলেন বললেন বলিল আজ থেকে মদ হারাম সেই সাহায্যে যখন মনির মদিনার বলিতে এই আহ্বান করলো এই ডাক মানুষকে শোনালো আল্লাহ তালার পক্ষ থেকে পানি অবতীর্ণ হয়েছে সেদিন তারা এটা বিবেক থাকায়নি একজন মানুষ বলতে এসেছে কেননা আমরা নবীজির কাছে একজন মানুষ হাজির হয়। হাজির হওয়ার পর নবীজিকে জিজ্ঞাসা করি যে আপনি কি আসলে এই কথা বলেছেন না বলেননি আপনি কি কথা বলেছেন একটু হবে না আপনি মারা কেন করছেন মদিনার মনে করেছিল একটি ঘটনা আরো এসে পথারে চলবে যখন যখন মুসলমানেরা কখন মুসলমান হয় না হিসেব করে তখন কিবলা ছিল নামাজ পাওয়ার দিক্র বাইজ মুখা দাস তখনো দিকে কিবলা হয়নি মদিরা হিফত করার ষোলো মাস পর আল্লাহ তারা কাবা করছে মক্কার কাবা করছে মুসলিমের তিবলা স্বরূপ মমিত করেন এই সময় নামাজ পড়ার সময় যখন এই চিবলার দিকে হয়ে গেল সাহাবারা ঘুরে গেলেন এক সাহাবি নামাজ করার পর নবীদের কাছে নামাজ পড়ার পর তিনি চলে যাচ্ছেন মানুষ ধানমা করছেন এক জায়গায় দিয়ে দেখছেন যে ওইখানকার মানুষেরা এখনো খবর পৌঁছায়নি সেই কারণে তারা এখনো বায়িত্ব মুখাদসের দিকে মুখ করে নামাজ আদায় করছে সেই সাহায্যে সময় আওয়াজ দিচ্ছেন যে ভাইরাস নিন চিবলা বদলে গেছে বাইসুর মোকাদ্দা শরীফ এখন সেদিন তারা কোন প্রশ্ন করেননি যে এ কথাটি শরীরই বললো না দিকেই বললো এটা নদীদের শেষ কথা নালাস কথা এটা নদীদের শুরু কথা পরের কথা আমরা তো বাইসুর মুের দিকেই পড়তাম এখন কেউ আবার কারা শরীফের দিকে পড়তে হবে এই কথাই তাদের মাঝে আসেনি আজ যদি পান শিল্পের পরে একটি কথা বিদ্যমান থাকে তাহলে সেখানে আপনারা মানের আলাদা করি আলাদা এই জনগণরা জনগণদের অসুবিধা হয়ে যাবে আপনি যদি জনগণের খুশি চান তাহলে জনগণের কথা মানতে হবে আর যদি আপনি আল্লাহ খুশি চান তাহলে আল্লাহর সতর্ক করে বলছি সেই মহার আল্লাহ তারা খুশিকে আপনার ঝাড়ে দিতে হবে তারা একজন প্রকৃত মুসলমানের পরিচয় হবে যে সঙ্গে সঙ্গে সে খেজুর মেটাবে গোল মেটা হবে নাহলে আরো অন্য কিছু মেটাবে খুঁজে বাড়াবে না যে থানের কত অবস্থায় এতটা মুসলমানের পরিচয় নয় पक्ष प्रमानित है पुरुष खाली लगे और मे हम एक जो कोश्न मेयर बल्ले एक क्यो लूटा क्यों आजिका सा सत दिन नय चौदे जाए क्या एकुश दिन जाए क्या उन्त्रिस दिन